হমদুল্লাহ হইন হি সরোর অনফুসিনা আলিনা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 كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتراون الجحيم ثم لا تراونها عين اليقين ثم لا تسألن يومئذ عن النعيم اي سرنام سورة, سورة التكاثر قطو شبته عمراء درسي করা হবে یہ سب سورا گل پرتا বেশি। یہ گلو লোকজন لوک چھوٹ چھوٹ سورا سلا করেন বা পড়েন। অনেক মুসলমান দেখা যায় এইসব থাকে তফসির হয়েছে আপনারা ওগুলো শুনবেন জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর প্রচার করার চেষ্টা করবেন একবার দর্শক শুনলে হবে না এই ব্যবস্থাপনা রয়েছে আমাদের দেখতে ইউটিউবেই শুনছি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করলে তার বিস্তৃতি আরো ছড়িয়ে পড়বে আশা করি সুর অ্যকা আসর থেকে আধিক মানে বেশি বেশি লাভ করার প্রতিযোগিতা ইলহা শব্দের অর্থ হচ্ছে গাফিল করে দেয়া ইলে হ্যা শব্দ গাফিল করা বেখবর রাখা ভুলা তোমাদের তার অর্থ হবে বেশি কামাই করার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল দেখেছে আল্লাহর দিকির থেকে আল্লাহর ইয়াদ থেকে আল্লাহর স্মরণ থেকে হত্যা হত্যা এমনকিম তোমরা পৌঁছে গেলে মকাবির মকবরা এর বহু বচন মকাবির কবরস্থান পর্যন্ত কেল্লা হয়তো ধমক সূচক হতে পারে অনয় নিশ্চয়তা বোধক হতে পারে সৌফত আলমুন তোমরা আবার ওইটা জন্য যদি বলে কাল্লামী না হয় নিশ্চয়ই তোমরা যদি জানতে বিশ্বস্ত জ্ঞান দ্বারা তাহলে যদি তোমরা জানতে আন্তরিক বিশ্বাস সহকারে এমন জ্ঞান যেটা হচ্ছে বিশ্বস্ত জ্ঞান দ্বারা তুমি জানতে তাহলে যদি জবাব কই এটা উজ্জ্বল তাহলে এরকম আল্লাহর দিকির থেকে তোমরা আমল থেকে গাফিল না। তারপর বলছেন নিশ্চয়ই তোমরা দেখবে জাহিন্নিত আগুন আগুন তোমরা দেখবে তারপর অতপর তোমরা তা নিশ্চয়ই দেখবে আইন দ্বারা বিশ্বস্ত চুক দাঁড়কে আমাদের জাহান্ন দেখবে সচককে দেখবে তাই এটা হবে আইন আর এই চোখে তোমাদের এই যে তুমি দেখবে এর মধ্যে কোন রকমের সন্দেহ থাকবে না সরাসরি তুমি জাহান্নামকে দেখবে আইনে একই এটা হচ্ছে বিশ্বস্ত চুক বর্তমানে আমাদের দৃষ্টিশক্তি সীমিত আমরা দেখতে পাই না যতটুকু আল্লাহ আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন সে অনুযায়ী আমরা দেখতে পাই তাই দেখবেন আমরা দেখতে পাই যেমন চাঁদ जमिनेकाश जमीन लेम एक हजार किलोमीटर दुई हजार जान जान जान कृष्टिशक्ति सीमित বা চুকে যে পর্দা আছে সে পর্দা তোমাদের তোমার চুক্তি আল্লাহ সরিয়ে দিবে যে দৃষ্টির মধ্যে কোন রকমের ত্রুটি থাকবে না সরাসরি তুমি দেখবে এরকম দৃষ্টিশক্তি রব আলমিন কালকে দিন বাড়িয়ে দেবেন সুভান তারপর কি বলছেন তারপর নিশ্চয়ই তোমাদেরকে সেদিন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ যেসব নিয়ামত আমাদেরকে দিয়েছে যাই আমরা উপভোগ করছি যেসব নিয়ামত আমরা দুনিয়াতে পাচ্ছি এর মধ্যে থেকে সর্বোত্তম যে নিয়ামত আমরা মনে করি তা হচ্ছে হিদায়ত কি বলেন ভাই ইসলামী জিয়ারতের জন্য যেতেন হজ করতে ওমরা করতে জাকাত আদায় করতেন শ্যাম পালন করতেন যদি আল্লাহ আপনাকে ইসলাম দান না করত তাহলে আপনি এই সব থেকে বঞ্চিত থাকতেন তাই আমরা আল্লাহ আল্লাহুল্লা বললাম আল্লাহমদুল্লাহ আমাদেরকে বুঝার তো ভিক দিন এবারে আসি তা তোমাদেরকে বেশি বেশি সম্পদ লাভ দুনিয়া লাভ এটি হচ্ছে স্পষ্ট আল্লাহ কারণ মানুষ দুনিয়াতে দুনিয়া করার জন্যই প্রতিযোগিতা করে বেশি এটা যেমন স্বভাবগত গুণ ও কামাই করেছে এক তো আমি কামাই করব দু হাজার তিন হাজার তো আমি চার অথবা আরো বেশি ও বিল্ডিং একটা বানিয়েছে আমি বানাবো আরো বড় ও দশ তলা বানাবো চল্লিশ তলা ও টাওয়ার শুধু বস উজা শহরের জন্য বড় টাওয়ার আমি বানাবো সমস্ত সারা সৌদি আরবের মধ্যে এক নম্বর টাওয়ার ঠিক না ও ঠিক বলেন তো এই প্রতিযোগিতায় কাউকে উৎসাহ দিতে হয় না সে নিজেই বস উৎসাহিত আদিম আর ইমান আনার জন্য উৎসাহ দিতে হয় নে উৎসাহ দিতে হয় আর দুনিয়া কামাই করার জন্য যে উৎসাহ কারণ আল্লাহ রসুন বলেছেন হুফিল জন্নতের চতুর্দিকে জান্নাতকে ঘিরে আছে ম্যাকারি কষ্টদায়ক বস্তু তাই জান্নাত পেতে হলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে মন চাইবে ঘুমাচ্ছি বলছে ঠিক না এবার আমার কষ্ট হচ্ছে কি রকম জাগি অনেক কষ্ট কারণ ব্যাপার হলো কি ইমানটা দুর্বল হয়তো আপনি ঘুমিয়েছেন হয়েছে অথবা সাতান্নতে আপনি এখন উঠবেন না কারণ ওখানে শয়তান লেগে আছে শৈতান বলছে মুশকিল এত আদরের ঘুম ছেড়ে রকম যাবে তাই মহাজিন বললো কি হবে না উল্টা ওর কি হবে আপনারা বলেন তোমার ঘুম এটা বাস্তবতা নাকি বাস্তবতা তো বুঝতে পারছেন আপনারা হয়তো কেউ কেউ এখানে থাকতে পারে না ফজরে বলে দিলেন এরকম তো আর হবে আমি বাস্তবতা কি সামনে রেখে কথা বলছি ঘুমাচ্ছেন মহাজ বলছে আসল ঘুম থেকে ভালো আর কতটুকু ভালো শেষ নাই অনেক ভালো আমি আরবিতে বলবো না হ্যাঁ আল্লাহ গাফিল করে রেখেছে দুনিয়া কামাইয়ের লু বেশি বেশি কামাই করি দুনিয়া কামাই করার জন্য যদি আপনাকে চারটায় উঠতে হয় আপনি উঠবেন যদি বলে আজকে ঘুমা আপনি বলবেন ঠিক না যেহেতু আমরা সচেতন দেখছি না এই আমাদের কষ্ট হয়ে যায় কিন্তু সব সমান না কালিল ইবাদি রব বলেছেন আমার শুক্র বান্দা কম তাই দেখবেন যাদের ভিতরে ইমান আছে ওরা ইমানের স্বাদ নেক আমল করে স্বাদ পাচ্ছে পয়সা কম অথবা নাই কিন্তু সে অগ্রাধিকার দিচ্ছে কাকে আঁকরাতু হাই আখারাত হচ্ছে সর্বোত্তম আর চিরাত কখনো জান্নাতি বানান সবাই জান্নাতি যেতে চান সত্যি নাকি ইনশাল তাহলে আমাদেরকে যেন করে ফুলুস ইয়া ফুলুস টাকা পয়সা হায়ুষ হায় পুলু কিন্তু পয়সা কামাই এর লোভ শেষ হয় না ঠিক না আহমদ একটি রেবায়াত আছে আবদুল্লা বিন শখির রিয়ালীকে তিনি বলছেন انتهيت إلى رسول الله صلى الله عليه وسلم وهو يقول ألهاكم التكاثر يقول ابن آدم ما لي ما لي আমি আল্লাহ রসুন এর কাছে আসলাম এমনি মুহূর্তে তিনি পাঠ করলেন আল্লাহ এই সব তো পাঠ এই পাঠ করলেন কি পাঠ করলেন আল্লাহ অর্থাৎ বেশি বেশি সম্পদের প্রতিযোগা তোমাদেরকে আমার মাল আমার মাল তাই না আমার মাল আমার মাল বলছেন আল্লাহ রসুল আরে তোমার মাল তুই মাল যে মাল তুমি খাবে আর নষ্ট করবে যে মাল আপনি এটা তোমার এটা আমার বুঝি কিনা খাবার খায় ওটা আমার কিনা তারপরে ওটা নষ্ট হয় হ্যাঁ আল্লাহ রসুন বলছেন আর আরেকটা কি আউিস কাপড় পরিধান করলে পুরাতন করলে তোমার। আর আরেকটা বেশি কিংবা সদকা করলে আর ওরা আল্লাহর দরবারে গচ্ছিত রাখলে এই তিনটার মধ্যে কোনটা বেশি উপকারী সদাকা ঠিক না কিন্তু আগে দুইটা করতে হবে করতে হবে কিনা খাবার খেতে হবে বলো আলহামদুল্লাহ খাচ্ছি আরো খাবো তখন অনেক আলোচনা করবো এটা হচ্ছে আমার এজন্য দেখুন যখন আমরা খাবার খাই কাপড় পরিধান করি বিসমিল্লা বলে কাপড় পরিধান করি বিসমিল্লা বলে খাবার খাই যখন খাবার খাওয়া শেষ কাপড় পরিধান করলাম তারপর বলি আমরা বলেন কিনা ভাই আচ্ছা খাবারের দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমার নবী মুহাম্মদ রসুল বলেছেন যদি কোন ব্যক্তি খাবার খেয়ে এই ওই ব্যক্তির সমস্ত খাবার খায় শুধু গোপ শুধু খাবার যে ও বস গের মাধ্যমে চলে গেছে আচ্ছা একটা কথা বলি আপনি আপনি আপনি না বলে বলি যারা সিগারেট খায় তারা কি বলে তাহলে সিগারেট খাওয়া শেষ করার পরে কি আলহামদুল্লা বলে অতএব এটাই হচ্ছে একটা দলিল এ জিনিস খাওয়ার উপযোগী না এটা হচ্ছে ক্ষতিকর অতএব এটা হলো হারাম হারাম হারাম বুঝতে পারছেন না আঘাত লাগছে যারা সিগারেট খায় তাদের হয়তো আঘাত লাগতে পারে কিন্তু বাস্তবে বলছি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা ভাত পায়খানায় খাবেন ভাত বাথরুমে খাবেন ভাত কোথায় খাবেন বাড়িতে খাবেন ভাত সেন্টারে খাবেন যদি প্রয়োজন হয় ভাত মসজিদে খাবেন খাইনি কি বা খাই তোমরা যদি আল্লাহ তৌফিক দেয় রুটি খেতে পারি খেজুর খেতে পারি জমজমের পানি খেতে পারি সবই পানি খেতে পারি জুস খেতে পারি সবই খেতে পারি কিন্তু সিগারেট কিন্তু আল্লাহর ঘর মসজিদে খেতে পারি না খেতে পারেন বুঝে আসছে নাকি আরেকটা দলিল শুনো আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যাও না কারণ মসজিদে যদি তোমরা এই অবস্থায় যাও তাহলে ফেরেস কষ্ট হবে কারণ যেসব কারণে মানুষের কষ্ট হয় ওইসব কারণে ফেরেস কষ্ট হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যদি কোনো ভালো লোক হয় তার সামনে যদি আপনি সিগারেট খান তাহলে তার কষ্ট হবে কিনা মসজিদের ইমাম যদি বলা হয় তার সামনে যদি বলি যদি আপনার কষ্ট হবে যদি অন্য কোন রোগে আক্রান্ত হন তাহলে আপনার কষ্ট হবে অতএব যেভাবে কাঁচা পেঁয়াজ খাওয়া কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে খাওয়া যায় না এর থেকে আরো মারাত্মক হচ্ছে যারা তুমি খেলে তুমি আল্লাহর নাম নিচ্ছ না আমি পড়ছি মাকাবির কোরআন পড়ছি আপনাদের সামনে দর্শ পেশ করছি যদি আমার তাহলে আমাকে কি বলবেন কোন এক মন্ত্রী বাংলাদেশে একটা মজরিসে বসে সেগারেট টানছে আপনারা দেখেছেন নাকি না তারপরে সৃষ্টি হয়ে গেছে অতএব আমি সবাইকে বলি আপনি বলেন এই মন্ত্রী কি রকম এই রকম একটা মঞ্চে বসে সে কিরকম সিগারেট খেল আপনি দাবি উপস্থাপন করছেন পরে মন্ত্রী নাকি আপনাদের কথা শুনে সে সবার কাছে উজর পেশ করেছে ঠিক না ভাই আচ্ছা আমি বলি আপনারা তার তাকে খারাপ পেলেন কেন যেহেতু সে সিগারেট খাচ্ছে আচ্ছা ওই জায়গায় যদি সে চা খেত তাহলে কি বলতেন উত্তর দিন যে জিনিস আল্লাহ খারাপ পায় যে জিনিস ফেরিস্তাগন খারাপ পায় যে জিনিস ভালো লোকজন খারাপ পায় যে জনের সাধারণ লোকজন পর্যন্ত যে সিগারেট খায় সে মনে হতে পারে অতএব হারাম আল্লাহ কি বলেছেন আদম সন্তান বলে আমার মাল আমার মাল আরে তোমার মাল তো তাই যা তুমি খেলে আর করলে অতএব সব জিনিস খাবেন না হারাম জিনিস খাবেন সিগারেট খাবেন না মত খাবেন না হাদিসটি। আপনি যদি খাবার খান খাবার খাওয়ার পর আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করেন আর এই দোয়াটি পাঠ করেন আল্লাহামদুল্লাহ তাহলে রব আলীন আপনার পিছনের সমস্ত গুণা মাফ করে দেন এমনি ভাবে আপনি যদি কাপড় পরিধান করেন কাপড় আপনি কি পড়েন হয়তো আপনি পাঞ্জাবি পড়েন আপনি কোপ কি পড়েন হয়তো আপনি কুট পরেন হয়তো আপনি লুঙ্গি যে যেকোনো কাপড় পরিধান করার পরে রব আলিনের শুক্রিয়া আদায় করেছে বলছে আলহামদুলিল্লাহি এই কাপড় যে আল্লাহ আমাকে এই কাপড় পরিধান করার তৌফিক দিয়েছে ওই আল্লাহর সমস্ত শুক্রিয়ার সমস্ত প্রশংসা এই কাপড় আল্লাহ আপনি যে শক্তি কামাই করার মতো শক্তি আপনাকে এই কামাই করার মতো শক্তি কে দিল আপনি কিন্তু কামাই করতে পারতেন না আপনি আপনার হাত নাড়াতে পারতেন না আপনি আপনার পা দাঁড়াতে পারতেন না আপনি আপনার পারতেন না আপনি আপনার শরীর নাড়াতে পারতেন না যদি রবীন্দন আপনাকে তৌফিক না দিত সত্যি তাহলে আমাদের সুক্রিয়া আদায় করবো বলবেন তো ইনশাল আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ নবী কি বলেন সন্ ইসলাম বলেন হে আদম হে বন আদম হে আদম সন্তান তুমি যা খাবে তা হবে তোমার যা পড়বে তা হবে তোমার আর কি আরেকটা কিংবা করলে আরো এটা আল্লাহর কোথায় যাবে হ্যাঁ আল্লাহ কুমু কামাই করি হালাল কামাই নিয়মতান্ত্রিক অসুবিধা নাই কিন্তু যেন আমাকে আল্লাহ নির্ধারিত সময়ে সলা পরবো কামাই করছি এমনি মুহূর্তে আজান হয়ে গেছে বলবো রে বাবা আর কামাই এর প্রয়োজন নাই আজান হয়ে গেছে বলছে আল্লাহ সবাই একবার বলেন আর একটু পয়সা কামাই করে নেই তারপরে যাব আরে জামাত মিস হলে অসুবিধা নেই আরে যদি একদিন মিস হয়ে যায় নমাজ তো আর কি অসুবিধা হবে শৈতান এরকম এসে কেউ দেয় বুঝতে একদম সাথে সাথে ঢুকে না আজকে বলবে সব সময় তো নিয়মিত আপনি জামাতের সাথে আরেকদিন বড়জুর দুই রেখাত যাবে আর কি আরেকদিন বললে জমাত মিস হলে কি হয় দ্বিতীয় জমাতে পড়ে নেবে আরেকবার বললে ও দ্বিতীয় জমাৎ না পেলেও তুমি ওখানে পড়ে না কি আসলে আরেক দিন বলবে আরে নমাতো নমাদ পড়ক তার আল গারুর গারুর তোমাদের কে যেন বড় দুাজ আল্লাহর দিকির থেকে ধুকায় না ফেলতে ফেলতে পারে তোমাদেরকে জন্য ধুকা না ফেলে কে বড় ওটা কোনটা শয়েতান সংিপ্ত হঠাৎ করে এসে গেছে কি আসলো আমাদের কে আছে যে জানে আমাদের মৃত্যু আগামী বছর পর্যন্ত আসবে না কেউ জানে এখানে যার বয়স পঁচিশ বা বাইশ তেইশ এরকম লোক থাকতে পারে অপেক্ষামূলক কম বয়স্ক ওরা কি বলতে পারে আমি পঞ্চাশ বৎসর পর্যন্ত জীবন লাভ করব। কি বলতে পারবে যার বয়স পঞ্চাশ হয়েছে সে কি বলতে পারবে আমি আরো পঞ্চাশ বছর বাঁচব কেউ তো বলতে পারে না রবীন্দ্র বলেন আল্লা কুমত তারপরে বলেন তো হাত তুমুল মকাবির হাত্তা জোর তুমুল মকাবীর এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে গেলে কবরস্থান ভ্রমণ করলে জিয়ারত করলে আর খবর হচ্ছে ভাই আপনাকে প্রশ্ন করবেন তোমার রব কে তোমার দিন কি আর এই যে ব্যক্তি তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে কে মজবুত হয় পৃথিবীতে আপনি সাথে সাথে আপনি বলবেন আমার দিন ইসলাম আর বলবেন ওই যে ব্যক্তিকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি হচ্ছেন এবার এই জায়গায় যদি আপনি পরীক্ষায় আটকে যান তাহলে বাকি সব পরীক্ষায় আটকে যাবেন দিয়ে গেলে তিনি বেশি বেশি করে কাটতেন এমনকি তার দু নয়ন দিয়ে অসু ভাস ভাসতে দাড়ি মুবা তার দাড়ি পর্যন্ত বিজয় যেতান তাকে তার সাতগণ জিজ্ঞেস করলেন বললেন ইয়া আমি আপনার সামনে জান্নাতের কথা আলোচনা হয় তখন কিন্তু আপনি এরকম কাঁদেন না কিন্তু কবরস্থান দিয়ে গেলে তখন এরকম কাঁদেন তার কারণটা কি ওসমান বলেন নদীল্লাহ শুনো এই গাঠি হচ্ছে আখরাতের প্রথম গাঠি এই ঘাটিতে যদি আমি যাই তাহলে বাকি সব ঘাটিতে যাব আর এই ঘাটিতে যদি আমি আটকে যাই তাহলে হান্লা কথা বুঝতে পাচ্ছেন। তাহলে আপনার মাঝে কবরস্থানে যাবেন জান কি না জানি জানি না হয়তো দু একজন যায় বৎসর পর বছর গেল ওনায় যা সিসি তে আসেন শুধু কামাই করছেন অনেকে হয়তো না আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এবারে আমি তোমাদেরকে অনুমোদন দিচ্ছি তোমরা যাও কবর জিয়ারত করো এর দ্বারা তোমাদের আখ কথা স্মরণ হবে আর অন্য এসে তোমাদের মৃত্যুর হবে। যদি আপনি যান কবরস্থানে বলবেন কালকে তো এই লোকটি জমি মাটির উপরে ছিল আজকে মাটির নিচে চলে এসছে সোহান আমি হলাম গরিব ও তো ছিল অত বাদশাহ ছিল অত প্রধানমন্ত্রী ছিল অত প্রেসিডেন্ট ছিল অতএম সুন্দর সুন্দর থাকতো। সবসময় চালাত সব সময় নিয়ে নিয়ন্ত্রিত বাড়িতে থাকতো তার নারী এরকম ছিল সেওয়া কম ছিল এত টাকা পয়সার মালিক ছিল রে হায় রে হায় ওই লোকটি যখন আজ মাটির নিচে আসলো তাহলে একদিন আমাকেও মাটির নিচে যেতে হবে যেতে হবে কিনা এজন্য কবর জিয়ারত করবেন মাঝে মধ্যে শুধু ইয়া ফুলুস ইয়া ফুলুস ইয়া দুনিয়া ইয়া দুনিয়া হবে না আপনি যদি একটা মানুষকে মৃত দেখেন যদি আপনি মুসলমান হয়। তাহলে আপনার ভিতরে আঘাত লাগবে কি না কিনা আমরা মুসলমান তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেছেন তোমরা যাও কবর জিয়ার করো বলেছেন আল্লাহ রসুন সাল্লাই ইসলাম তোমরা সলাাতুর জানাজা পড়ো এমনি বলেছেন আল্লাহ রসুন সাল্ল ইসলাম কেউ যদি মারা যায় তাহলে তার হক হচ্ছে তোমরা তার অনুসরণ করবে জানাজার অনুসরণ করবে কিরকম আদায় করো আর কি কবরের নিয়ে তাকে দাফন করো হাত তুমুল কবরস্থান্তোর তুমুল আল্লা বলছেন না ও চিরেই তোমরা জানবে না উচিরেই তোমরা জানবে কি জানবে কি জানবে ওই যে শুধু দুনিয়া দুনিয়া করতে আমার দিকের থেকে যে তোমরা গাফিল থেকে গেছো এর ভয়াবহ পরিণতি কি তা তোমরা দেখতে পাবে একদিন সামনে গিয়ে ক্যাল্লা সৌফতালমুন সোম্মতালুন প্রথমে বলছেন জানবে তারপর আবার বলছেন আল্লাহর দিকির থেকে গাফিল না সালাদ থেকে গাফিল না কথা বলছেন ভাই হালাল হারাম বুঝে তোমরা কামাই করতে হালাল প্রতি চলতে বলতে না যা ভাই আসে তাই নিয়ে নেই অসুবিধা আর কি পরে দেখা যাবে এই তো কালকেই আমাকে বা দুদিন আগে আমার এক বলেছেন। তিনি আসেন বারোটার পরে তিনি বললেন আমি গাড়িতে বসেছি আমার সাথে আরেকটা লোক ছিল কোন দিশি যাই হোক দিশি এখানে বলার প্রয়োজন নেই ছিল সামনে ড্রাইভারের কাছে একটা লোক বসা আছে সুদানি তার বাম পকেটে প্যান্টে বাম কেটে ছিল টাকা পাঁচশো এক বান্ডেজের মতো ওটা খসে পড়ে গেছে ওই যে লুকটি ছিল সে দেখেছে এই ভাইটা ওখানে জানিনা হ্যাঁ ওকে বলছে বলো না সে হয়তো মনে করছে ইন্ডিয়া বা বাংলাদেশ আর কি অসুবিধা নেই পরে দেবো সামনে গেছে নেমেছে ও বলছে আমার পয়সা নেই শুধু তোমরা দুজন নিয়েছো তো আমার এই ভাইটা শুধু আমি নি বলছো ও নিয়েছে ও বলছে আমি নিইনি পরে তিনি তো দেখেছেন কোথায় রেখেছে ও বের করে তাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ পয়সা পেয়ে পেয়ে গেছে এবারে পুলিশ এসছে পুলিশ এসে ওকে নিয়ে গেছে আচ্ছা লাভটা কতটুকু হলো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আরো ক্ষতি হবে ইনশাল্লাহ আমি নিয়ে যাচ্ছি খাল্লি খবরদার ভয় রাখবেন আল্লাহ একা থাকলে আল্লাহ ভয় করতে হয় মানুষের সামনে থাকলে আল্লাহকে ভয় করতে হবে নির্জন অবস্থাতে থাকলে কেউ দেখছে না দেখছে কে আল্লাহ কোন জায়গায় আছে কোন জায়গা আছে কি যে জায়গায় আল্লাহ দেখেন না কেউ বলতে পারবে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ বলছেন কেল্লা এবারে আসুন তোমরা দুজক তারপর একদম বিশ্বস্ত চুপ দ্বারা তোমরা ওই জাহান্নকে দেখবে সরাসরি আল্লাহর রসুন বলেছেন কিয়ামতের দিন জাহান নামকে সত্তর হাজার ফেরিস্তা টানবেন ওকে প্রতি শিকলে কত হাজার ফিরিসা থাকবে সত্তর হাজার ফিরিস্তা জাহান নামের ভয়াবহতা কতটুকু আর কত বড় জাহান্নাম একটি শিকলে সত্তর হাজার ফিরিস্তা এরকম করে সত্তর হাজার ফিরিশটা জাহান্ন জনসম্মুকে পেশ করা হবে লিমারা উন্নয় একদিন মরতে হবে এর পূর্বে আবার এরপূর্বে আপনি মারা গেলেন মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন আপনাকে বলবে আপনার ছেলে আপনার ব্যাপারে বলবে আপনার মেয়ে বলবে আপনার স্ত্রী বলবে অথবা আপনি স্ত্রী হলে আপনার স্বামী বলবে আপনার মা বলবে লুকজনই যাবে না বলবে মুসিলা সবাই ভয় পায় কিনা আল্লাহ রসুল বলছেন মানুষ যদি মারা যায় তাহলে তার دفون كفون القرج تك ش الك فإتك صالحة فخيرر تقدمونها إلي وإنتك غير ذلك فش تضعونها رضقابكم أو كما قال صل الله عليه ووسلم أو فش تضعون رضقابكم بلنا الله الرسون ص الله عليه ووسلم ت تتك مير م دافون كفون الكرج ش بعد الكر এবারে যদি সে ভালো হয় তাহলে তোমাদের জন্য উত্তম হলো তোমরা গিয়ে সে যদি ভালো হয় তাহলে জান্নাতের সুগত পাবে জান্নাতের সেই নিয়াম হচ্ছে উপভোগ করবে যেরকম আল্লাহ আল্লাহ রেখেছেন এই নেভাম আর তাহাদিস দ্বারা প্রমাণিত আছে আর যদি এই রোগটি খারাপ হয় তাহলে তোমাদের জন্য একে তোমাদের কাছে রাখা ঠিক না তোমরা তোমাদের বরদান থেকে করে। ভালো হলে অন্য অর্থে তাকে আল্লাহর কাছে পেশ করবে আর যদি খারাপ হয় তাহলে অন্য অর্থে তাকে ওখানে আল্লাহর কাছে পেশ করবে নাহ যদি ভালো হয় আর যদি খারাপ হয় তাহলে আপনার কবর কিন্তু আপনার জন্য খারাপ হয়ে গেল আল্লা রসুন ইসলাম বলেন যখন মানুষ মারা যায় মৃতের সাথে তিনজন থাকে তিনজন তিনজন তার অনুসরণ করে দুইজন ফিরে আসে আর একজন তার সাথে থেকে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সদিক ওদিক হ্যাঁ ক্লাসমেট আর যাই আছে সব ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আর ডিসক্লোজ ফ্রেন্ড যাই হোক যাই আপনি বলবেন তাই না আপনার ফ্রেন্ড যা আছে তারপরে এগারো দিন থাকে ও আছে আবার এগারো একাদশী করে আরো কত দোষী করে এইসব ব্যাপারে ইনশাল্লাহ আমি আলোচনা করব সবাই উপস্থিত থাকবেন শুনবেন দলিল ভিত্তিক আলোচনা এখন থেকে সবাই চেষ্টা করেন প্রত্যেকটা ক্লাসে গ্রহণ করতে কথা বুঝলেন তো পিছনে থাকবেন আরো নিয়ে আসার চেষ্টা করবেন দাহতি কাজে একটু সময় বের করবেন সচেষ্ট হবেন একজন লোক যদি হেদায়ত হয়তো রবমিন এই এক ব্যক্তির মাধ্যমে আপনাকে জাহান নাম থেকে জাদ দিয়ে দিতে পারেন তাই আমরা সচেষ্ট হই ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য বলতে হয় না লোক অটোমেটিকলি চলে যায় আগে যেভাবে আলোচনা হয়েছে শুনেছেন মানুষ যখন মারা যায় এই মৃত ব্যক্তির সাথে তিনজন তিনটি জিনিস যায় এক হচ্ছে তার আহাল আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি বর্তমানে কামাই করলাম মাসা ব্যাংক ব্যালেন্স রয়েছে বিশ লক্ষ টাকা কথা বললাম ব্যাংক ব্যালেন্স রয়েছে পাঁচ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে লক্ষ দশ লক্ষ টাকা শত শীত বিঘা জমি আমার সাথে কতটুকু জমি যাবে বলেন তো হায় রে হাত্মীয় স্বজন রয়েছে বন্ধু বান্ধব রয়েছে আমার পার্টি রয়েছে দল রয়েছে আমার শক্তি অনেক ওইসব শক্তি আপনার সাথে যাবে দুনিয়ার কামাইয়ের কারণে আমার আমি আল্লাহর থেকে গাফিল থাকতে পারি না নামাজ থেকে গাফিল থাকতে পারি না ঠিক না হঠিক হালাল কামাই করতে আমি গাফিল থাকতে পারি না হারাম থেকে আমি দুকে দূরে থাকব হারামের কাছে যেতে পারি না যদি আমার কাছে যদি আমার মধ্যে আল্লাহর যদি আমার সামনে মৃত্যু থাকে যদি আমার সামনে মৃত্যুর পরের যে জিন্দগি ওই জিন্দগির কথা যদি আমার সামনে থাকে কোথায় যাবেন একটু চুপ বন্ধ করে দেখুন তো যদি আপনি কবর আমরা তো সবাই জানি আমাদের কবর হবে কিনা যদি কবর হয় তাহলে একটু চিন্তা করে দেখুন আপনি কোথায় যাবেন একটি আপনাকে রেহে আসবে এর উপরে আবার আপনার মাটি চাবা দিয়ে আসবে কি আপনার সাথে যাবে আপনার স্ত্রী যাবে আপনার স্বামী যাবে আপনার বন্ধু যাবে আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না ওরা ওহারে রেখে আবার চলে আসছে হয়তো বরজুল বলতে পারে দোয়া করবে আল্লাহ উত্তর গুলি বা প্রশ্নগুলির উত্তর জন্য সে সুন্দর ভাবে দিতে পারে আল্লাহ তুমি তাকে সেই তো অভিজ্ঞান করো এটাই তোমরা বলবো এর থেকে তো আর কিছু বলবো না না ফেরেস্তাদের কে বলবো তোমরা নিয়ে যাও আর ওকে মাফ করে দাও বলবেন নাকি ভাই কাকে বলবেন আল্লাহ আল্লাহ হুম রহম আল্লাহ তুমি তাকে মাফ করো আল্লাহ তুমি তার উপর রহম করো এটাই তো বলি जनाजर सलात ताई पढ़ते हो अल्लाह हुमगफिरलाहू वरहमहू वआफीहू वआफू अनहू वअकरिम नज़ुलहू ववसअ मुदखलहू वगसिलहू बिलमा वथलज वलबर्द वनक्किहू मिन अदनुबी औ मिन अलखताया कमा कमा नक़ैत अलथौब अलअबियाद मिन अददनास अल्लाह हुम्मा अबदिलहू दारम मिन दारन खैरा मिन তার উপর রহম করো আল্লাহ তুমি কবর আজকে না যাত দো আল্লাহ জাহান্ন থেকে তুমি তাকে না যাত টাকা পয়সা কই যাবে যাবে ভাই তাহলে ওই টাকা পয়সা সারা জীবন নিজে না খেয়ে শুধু কামাই করলাম পয়সা এই পয়সা বিল্ডিং বালাম এই করলাম সেই করলাম কিন্তু এই সব সব রেখে আমি চলে গেলাম তাহলে এবারে আমার সাথে কি যাবে বলেন তোমার টাকা পয়সা তোমার সাথে যাবে না তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না একটা জিনিস যাবে আর তা হচ্ছে আমল কি যাবে আমল বুঝেন যেকোনো আমল যদি আপনি ভালো আমল করেন তা যদি খারাপ আমল করেন আপনাকে কবর রিকে মুক্তি দান করবে আর যদি খারাপ আমল করেন তাহলে কবর আদাব থেকে নাজাদ পাবেন নাকি এখানেই শুরু হয়ে যাবে ইন আলিল্লাহ রাজনীতি যদি তোমরা বিশ্বাস্ত জ্ঞান দ্বারা জানতে পারত তাহলে কিন্তু নিশ্চয়ই তোমরা জাহান্নকে দেখবে আমাদের বিশ্বাস জাহান্ন আছে কিনা আল্লাহ বসুন ইসলাম তাহা যদি সকাতে পড়তেন একটি দোয়া এর মধ্যে আমাদের বিশ্বাস হয়েছে জান্নাত আছে জাহান্ন আছে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় নাজাদ দেহান্ন থেকে তাহলে আমরা ইনশাল জান্নাত পাবো জান্নাতে যাবো আমি বললাম আল্লাহ আমাদেরকে কবর আদাব থেকে নাজাত দিবেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতফির দোষ দান করবেন ইনশাল আশা আছে তো তাহলে সেন্টারে আরো বেশি করে আসবে আল্লাহর দিকিরের মজুরি আরো বেশি করে আসা উচিত একদম বিশ্বস্ত চুপ দারা তোমরা তারপরে কি সন্দেহ নাই তাই না আর আমাদেরকে বা ইমানদারদেরকে যে জিজ্ঞেস করবে তাও সত্য আপনি একটু খেয়াল করুন এ হাজিস আপনার জানেন আবু বাকরিয়ালাকে আল্লাহ রসুন বললেন তোমরা কি কারণে এই সময়ে বের হয়ে এসছো এই সময় তো বের হওয়ার সময় না তারা বললেন ইয়ার রসমুল আল্লাহ ভুকের থেকে বের হয়ে এসেছি খাবার নাই ভুকের জ্বালায় ঘরে আর বসতে পারিনি তাই এই সময় ঘর থেকে বের হয়ে গেল অনুমান হয়েছে কিসের বুক আচ্ছা ভুক লাগলেই সাথে সাথে খাচ্ছেন তাই না তো বুকের জ্বালা কুই বলেন জ্বালা আছে আপনি বুকের কারণে ঘর থেকে বের হয়েছেন যদি বের হন তাহলে আবু বেকার তোমরা কি কারণে তোমরা ঘর থেকে বের হয়ে আসলে এই সময় এই সময় তো বের হওয়ার সময় না তারা বললেন আমাদেরকে ভুক ঘর থেকে বের করিয়ে দিয়েছে ওই সময় আমার নবী মুদুর রসুল তিনি বললেন আমি বলছি আমি ওই ভুকের কারণে বের হয়েছি হ্যা হায় সঈদুল কাহিন রাসমুল্লাহ আলিমের ঘরে খাবার নাই তার ঘরে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিন্তু খাবার নাই যার জন্য সব বিসর্জন দিয়েছেন আর বিসর্জন দিতে রাজি এত সত্ত্বেও তার ঘরে খাবার নেই বলছেন আমি বুকের জালা ঘর থেকে বের হয়ে আসছি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আলি সাল্লাম আর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বাকার দ্বিতীয় নম্বর ডিউটির সময় আদান হয়েছে আপনি আদান শুনছেন না দাবিতে এক নম্বর নবীর প্রেমের প্রেমিক বলে কিনা বাস্তবে নবীর কোথায় তার ঋষি বললেন হে আল্লাহ রসুল উনি অমুক জায়গায় গেছেন আমাদের জন্য মিঠা পানি নিয়ে আসার জন্য আমাদের জন্য পরই সাহাবি আসলেন এসে দেখছেন আল্লাহ রসুন বসে আছেন আবু বাকার এই জায়গায় বসে আছেন রাজি আল্লাহমিন তিনি এসে তাদেরকে সালাম করলেন আর বললেন উপস্থিত সময়ে আমার কাছে যেরকম মেহমান রয়েছেন পৃথিবীতে আর কোন ব্যক্তির কাছে এরকম ইজ্জত নাই রে হায় এই সাহাবির বাড়িতে এসে গেছেন আল্লাহর সাল ইসলাম এসেছেন আবু বাকর সুদ্দিক এসেছেন ধন্য ব্যক্তি আর কে হতে পারে আমার বাড়িতে এরকম মেহমান এসেছেন যে যেরকম মেহমান পৃথিবীর আর কোন জায়গায় আল্লাহ রসুন সাল ইসলামের সামনে তিনি পানি পেশ করলেন আর ওখান থেকে গিয়ে কিছু ফল নিয়ে আসলেন তাজা ফল খেজুর আল্লাহ রসুন সাল ইসলাম ওগুলো খেয়েছেন পরে তিনি হাতে নিলেন ছুরি ছুরিয়ে নিয়ে যাচ্ছেন হয়তো একটা ছাগল বা একটা বকরি জোবাই করবেন আল্লাহ নবী বললেন হালুব এই বকরি বা দুধের পানি কিন্তু তুমি জবাই করবে না দুধের ইজত বেশি যদি দুধের বকরি হয় তাহলে এর দ্বারা আরো লোকজন খাবে দুধ পান করবে তাইতো এরকম দুধের বকরি তুমি জবাই করবে না তিনি গেলেন জবাই করে নিয়ে এসে অল্প সময়ের মধ্যে খাবার টাবার রান্না করে নিয়ে এসছেন আরবের খাবার আসল কিছু আমার থেকে বেশি ওয়াকে ফাঁক তাই না ভাই কিন্তু ওরা এরকম না আসলে আরো বুঝবো না রান্না করে মুহূর্তের ভিতরে নিয়ে এসছেন আল্লাহ রসুন ইসলাম খেয়েছেন শকুর আমার নবী মোহাম্ম এই যে নিয়াম তোমরা পেয়েছ এই তোমরা উপভোগ করেছ এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে খাবা ফ্রিজে আছে সবার বাসায় ফ্রিজ আছে নাকি আমার যেমন এখানে আছে সবার বাসায় আছে আচ্ছা ঘরে চাউল আপনারা থলে থলে নিয়ে আসেন তাই না সবজি যখন নিয়ে আসেন শুধু একদিনে না আছে ইত্যাদিতে সহিবায়ত এর দ্বারা বোঝা গেল আমরা যেসব নিয়ামত উপভোগ করছি সব নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে সেবাহ রহমতুল্লাহ আলী বলছেন মুসলমানদেরকে যে নিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার মানে স্মরণ করিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ স্মরণ করিয়ে দেওয়া হবে তোমরা এরকম আর কাহাবীরকে ওদেরকে ধমক দেওয়ার জন্য তোমাদেরকে এসব নিয়ামত দিয়েছি তোমরা কি করলে সুক্রিয়ার জন্য বেশি বেশি করে আদায় করি আর এর কদর করি প্রত্যেকদিন আল্লাহ আমাদের খাবার দিচ্ছে একটু আপনি একটু চিন্তা করলেন পৃথিবীতে উপস্থিত সময়ে কত রাষ্ট্র আছে আর বাইরে যাওয়ার কি প্রয়োজন আমার দেশে কত মানুষ আছে দিনমজুর আর অনেক আছে দিনমজুরিও করতে পারে না কোন কি রকম যে কিরকম যে চলছে আল্লাহ আলম আছে কিনা বাংলাদেশে জান গিয়ে দেখুন কি অবস্থা জনগণের দেশের অবস্থা ইন্ডিয়া পরিসংখ্যান মোতাবেক বোঝা যায় ওই রাষ্ট্রের ষাট শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে কারণ ইন্ডিয়া ছোট রাষ্ট্র আল্লাহ আকবর তাহলে এত যে মানুষ কোটি কোটি মানুষ হয়েছে পৃথিবীতে কত খাবার খেতে পারছে না আপনি যদি যান আফ্রিকার দিকে আরো করুণ অবস্থা কত মানুষ আছে বিভিন্ন মুসলিম রাষ্ট্র পর্যন্ত এরকম দারুণ বিপদের আল্লাহ আপনাকে দিলেন কি তে একটু দেহা উচিত শুধু পত্রিকা পড়লে হবে না শুধু সংবাদ জানলে হবে না আপনাকে খেয়াল করা দরকার জানা দরকার বুঝা দরকার আল্লাহ যে আপনাকে এত সব নিয়ামত দিল আপনি কি আল্লাহ নিয়ামত শুক্রে জ্ঞাপন করেছেন আল্লাহ আমাদেরকে তার নিয়ে আমি তো শুক্রিয়া দেয় করার তো অভিজ্ঞান বোঝার তো দান করুন শুধু আসলাম আর গেলাম এরকম যেন না হয় এর থেকে যেন আমরা শিক্ষা লাভ করি ঠিক আছে তো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমাদের হিদায়ত দাও যদি কপম নিয়ে কেউ এখানে আসে আল্লাহ তুমি তাকে হৃদায়ত দাও আল্লাহ কেউ যদি বে থাকে তাহলে তাকে সলাত আদায় করার তৌফিক দাও আল্লাহ কেউ যদি এরকম থাকে যে আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকো দাও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া খরাতে কল্যাণ দাও আল্লাহ দুনিয়া খারাতের কল্যাণ দাও আমাদের জানে মালে বর দুনিয়া দাও وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ পৃথিবীর সমস্ত সারা পৃথিবীর মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ আলিমদেরকে পকড়াও করো আল্লাহ আলিমদেরকে পকড়াও করো আল্লাহ আলিমদেরকে পকড়াও করো মজলুমদেরকে উদ্ধার করো আমাদের দেশ বাংলাদেশকে তুমি হেফাযত কর। আমীন। সারা বিশ্বের মুসলিম উম্মাহর হেফাযত কর। আমীন। সারা দুনিয়ার মুসলমানদের হেফাযত কর। আমীন। আমাদের সকলের ঈমান আমলের হেফাযত কর। আমীন। রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস-সামিউল-আলিম। ওয়া তুব আলাইনা